প্রেমেতে দুলছেন ইরামদাবেন দণ্ডের সঙ্গে কথা বলছেন হো করে হাসছেন বলতে বলতে কি করলেন লাশে দ্বন্দ্বকে তিন খণ্ড করে যা এবার নদীতে ভাসিয়ে দিলেন আপ কৃষ্টবস্ত স্বয়াম তিনি দণ্ড বহন করবেন এটা কেমন ধরনের কথা প্রেমে সেই সব তিনি কেন দণ্ড ভাঙান গৌরচন্দ্রই ভাঙিয়েছেন আবার তিনি কেন রাগ করেন সবে মাত্র যখন বলছেন নিত্যানন্দকে বলছেন আমার দণ্ডটা কোথায় গেল দণ্ডা আমার কাছে নিতাম তুমি প্রেমা বেসে দণ্ডের উপরে পড়লে তুমি আমি একসঙ্গে পড়লাম দণ্ড কোথায় ভেঙে কি জানি না কোথায় পড়লো কি বল সবে মাত্র এক ধন সম্পত্তি আমার একটি দণ্ড এই দণ্ডটাই একমাত্র ধন ছিল সেটাকেও আমার নাচ করলে বড় উপকার করলে আমার তোমরা এসে বড় উপকার করলে আমার সঙ্গে এসে একমাত্র ধন আমার দণ্ড সেটুকু হন করলে যা তোমাদের সঙ্গে যাও যাও একসঙ্গে যাবো না গৌরচন্দের কি অদ্ভুত বিলাস নিত্যানন্দ প্রবু স্থির করলেন প্রভু এক কাজ করো আগেই যাও আমরা পেছনে যাই কিন্তু আগে গেলে তো গৌর আগে যাবে পেছনে পেছনে আমরা সংবাদ তো আর পেছনে থাকলে কখন কি হয় কিছু বলা যায় না আগে যাও তুমি বহু দৌড়াচ্ছেন আজান দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে গিয়ে আসরের কাছে এসে যা জগন্নাথ দেবের যে মন্দিরে যে চূড়া সেই যে সুদর্শন চক্র তাদের দেখছেন গোপাল মৃত্যু করছে গোপালের কদন দেখে সেখানে মূর্ছা গেলেন জগন্নাথকে দেখছেন সাক্ষাৎ মুরলী বদল ছুটে যাচ্ছেন জগন্নাথকে তো আর উদ্দেশ্যে সহ্য করতে পারছে না আমার প্রাণনাথ রাধারানীর ভাবেতে বিভাবিত সেখানে গিয়ে যখন এই অবস্থায় পালি যারা রয়েছে পাণ্ডারগুলো এই থেকে জগন্নাথকে মার মারতে যাচ্ছে বুঝতে পারেনি তার সঙ্গে সঙ্গে সেখানে পড়েছি বাস্তবে আমি প্র্যাক্টিক্যালি কোনোদিন দেখি নাই দাঁড়ো তেলু না কি ব্যাপার দেখি বলে দেখলেন অদ্ভুত লাগছে পরিচয় জানেন না তখনও পরিচয় হয়নি নিজের ছাত্রগণকে দিয়ে নিজজনকে নিয়ে নিজেকে চ্যাং তোলা করে বইয়ে নিয়ে গেলেন নিজের বাড়িতে হলো সেখানে গিয়ে শুয়ে রেখেছেন নিত্যানন্দ প্রভু আদি সবাই যখন এসছেন এসে এবার কোথাও বউকে খুঁজে পাচ্ছেন না মন্দিরেতে এসে সবাই জল্পনা কল্পনা করছে এক অপূর্ব আজ পুরুষ সেই রকমভাবে মূর্ছা গেছে জগন্নাথ ধরতে গিয়ে তাকে এখন সর্বমার জন্য নিজের বাড়িতে বয়ে নিয়ে গেছে এই খবর পেয়ে যাবেন ভালো জায়গায় আছে আমাদের গৌরচন্দ্র আমাদের প্রভু ভালোই আছে খবর পেয়ে এখানে সার্বভৌমের যেতে জগন্নাথ দেখা চুলোই গেল জগন্নাথ দেখা চুলে আগে যাও ছুটছে সব কোথায় গৌরের কাছে গিয়ে দেখেন কোন শ্বাস নেই কিছু নেই অদ্্বৈতো সেখানে সার্বভৌমের যে চিন্তিত একটা পেজা তুলো সুন্দর একটা তুলো নিয়ে নাকের কাছে সাবধানে ধরলেন অতি হালকাভাবে শ্বাস চলছে বোঝাই যায় না মনে হয় প্রাণ চলে গেছে তারপরে তো সবাই সংকীর্তন করতে আরম্ভ করলেন সংকীর্তন করতে করতে করতে করতে প্রভু হন বাহ্য এলো উঠে হুঙ্কার করে বসলেন সেই থেকে সেই কৃপা গোরাঙ্গ মহাপ্রভুর বড় অদ্ভুত এইসব কথা যত বলা যায় তত আনন্দের আর শেষ নেই নিত্যানন্দ প্রভুর যে অদ্বৈত গোসাঁয়ের সঙ্গে যে সমস্ত ভাব বিনিময় প্রসাদ ছড়াছুরি এসব কথা আমি অদ্বৈত গোসাইয়ের আবির্ভাব গোসাই বলছেন একই পঙ্ কি আমার জানি না অদ্বৈত গোসাই যা আবার তখন নাম অদ্বৈত শুদ্ধ ভক্তিতে ব্যাঘাত এইসব করে নিজের গালাগালি মন্দ অপূর্ব প্রেমের বিলাস এইসব কথার কোনো শুরু আর শেষ নাই সেই জন্য নিত্যানন্দ বল রামের চরণে আজকে আমরা কাতুর ভাই প্রার্থনা করি যাকে বলতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন আমার প্রভুর প্রভুগর শ্রীগৌরচন্দ্র এ বড় ভরসা চিত্তে এইভাবে বলেছেন আমার প্রভুর প্রভু এটা বড় ভরসা আমার প্রভু ধনমন নিত্যানন্দ প্রাণমর গৌরচন্দ্র ইত্যাদি কথা আপনারা শুনেছেন কিন্তু কৃপা ভিক্ষা করে তার চরণের পুষ্পাঞ্জলি দিয়ে বাক্য পুষ্পাঞ্জলি তার মহিমা কীর্তনের প্রচেষ্টা করে আজকে এখানেই সমাপ্তি হল জগন্নাথ দেবের অনেক সেবা বাঞ্চা কল্পতরু শ্রী কৃপা দেবিত পাবন গবেষণ নমা